হুবাই ইবনু কাব রাজান বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল স্ত্রীর সাথে সঙ্গত হলে যদি বীর্য বের না হয় তার হুকুম কি তিনি বললেন স্ত্রী থেকে যা লেগেছে তা ধুয়ে অজু করবে ও সালাদ আদায় করবে আবু আব্দুল্লাহ বুখারি রহমতুল্লা আলাহি বলেন গোসল করাই শ্রেয় আর তাই সর্বশেষ হুকুম আমি এই শেষের হাদিসটি বর্ণনা করেছি মতভেদ থাকার কারণে किंतु पानी गोसल अधिक पवित्रकारी